আল্লাহর ক্ষমা ও ন্যায়পরায়ণতার মধ্যে দিয়ে আসে সুখ দুঃখ রসুলসল্লাহ আলাইসালামের বাণী শুধুমাত্র তোমাদের আমল তোমাদের কারুকে রক্ষা করবে না আমল নামা একা কখনোই একজনের জান্নাতে প্রবেশ করানোর কারণ হবে না এগুলোর মর্মার্থ আরও ভালোভাবে বোঝা যাবে যখন এটা অনুধাবন করা সম্ভব হবে যে সৎকর্মের পুরস্কার বহু সংখ্যক গুণ বেড়ে যায় শুধুমাত্র মহান ও সর্বশক্তিমান আল্লাহর বদান্যতা ও অনুগ্রহের কারণে তিনি যাকে ইচ্ছা সৎকর্মের জন্য পুরস্কৃত করেন দশ হতে সাতশ গুণ পর্যন্ত যদি তিনি সৎকর্মের পুরস্কার সেই কর্মের সমান করতেন যেমনটা তিনি করেছেন অসৎকর্মের শাস্তির ক্ষেত্রে তাহলে কখনোই সৎকর্মের প্রতিদান অসৎকর্মগুলোকে বাতিল করতে পারত না এবং একজন ব্যক্তি নিঃসন্দেহে ধ্বংস হয়ে যেত সৎ আমলের বড় না দিতে গিয়ে ইবনে মাসুদ রদিউল্লাহ আনহ বলেন যদি একজন আল্লাহর অলি পরমাণু পরিমাণ ভালো অবশিষ্ট থাকে পারস্পরিক হিসাব নিকাশের পর আল্লাহ তাকে বহু গুণ বাড়িয়ে দিত যেন জান্নাতে জানাতে প্রবেশ করতে পারে যদি সে এমন একজন হয় যার জন্য দুঃখ দুর্দশা নির্ধারিত আছে তখন ফেরেস্তা বলে হে আল্লাহ তার শত আমল শেষ হয়ে গিয়েছে এখনও অনেক মানুষ আছে যারা ক্ষতিপূরণ চাইছে পারস্পরিক হিসাব নিকাশ তিনি উত্তর দেবেন তাদের গুণাগুলোও নাও এবং সেগুলো তার আমল নামায় যুগ করো তারপর তাকে আগুনের তীব্র যন্ত্রণাকর জায়গার জন্য প্রস্তুত করো অতএব এটা পরিষ্কার যে আল্লাহ তাদেরকে সুখ দিতে ইচ্ছা করেন যাদের ভালো কাজ অনেক গুণ বাড়িয়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা কোনো শাস্তির চূড়ান্ত ঋণ পরিশোধ এমন কোনো একজনকে যে পারস্পরিক হিসাব নিকাশে চাই। চূড়ান্ত ঋণ পরিশোধ শেষ করে এবং এই সব পরে যদি পরমাণু পরিমাণ ভালো অবশিষ্ট থাকে আল্লাহ এটা বহুগুণ বৃদ্ধি করে দিবেন। যতক্ষণ না সে এর দ্বারা জান্নাতে প্রবেশ করে এই সব হবে তার দয়া উপাদান্যতার দ্বারা যে কোনো উপায় হোক আল্লাহ যে কারোর জন্যে দুঃখ ও দুর্দশা নির্ধারণ করেছেন তাদের ভালো কাজ ওই পরিমাণ বৃদ্ধি করা হবে না যেন সে শাস্তির চূড়ান্ত ঋণ পরিশোধ করতে পারে এবং দুয়ের মধ্যে পরে উল্লেখিত ব্যক্তি যারা সংগঠিত কোনো একটি ভালো কাজকে দশগুণ করা হবে না সেগুলো তার দাবিদারদের মধ্যে ন্যায্যভাবে বণ্টন করে দেওয়া হবে যারা এগুলো গ্রহণ করতে সম্মত হবে তখন পর্যন্ত যদি অবশিষ্ট অবিচারের জন্য আরও অতিরিক্ত পরিশোধ বাকি থাকে তাহলে তাকে তাদের অসৎকর্মগুলোর ভার তার আমল নামায় বহন করতে হয় এটাই তার আগুনে প্রবেশের কারণ হয়ে দাঁড়ায় এটা তারি ন্যায় বিচার এই আলুকে ইয়াহিয়া ইবনে মাসুদ বলেন যখন তিনি তার অনুগ্রহ প্রসারিত করেন তখন ওই ব্যক্তির একটি মন্দ কাজ অবশিষ্ট থাকে না যখন তার ন্যায়পরণতার সামনে চলে আসে ওই ব্যক্তির একটিও সৎকর্ম অবশিষ্ট থাকে না বুকারি এবং মুসলিমে উল্লেখ আছে যে নাবি সাল্লু আলহাল্লাম বলেছেন যার আমল নামা পুঙ্খানা পুঙ্খানুভাবে পরীক্ষা করা হবে সে ধ্বংস হয়ে যাবে অন্য বর্ণনায় এসেছে শাস্তি দেওয়া হবে এবং অন্য আরেক বর্ণনায় এসেছে পরাভূত করা হবে আবু ওয়াইম সংগৃহীত আলী রাদি আল্লাহ আনহতে বণিত যে নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের নবীদের মধ্যে হতে একজন নবীকে আল্লাহ জানিয়ে দেন আপনার কমের মধ্যে যারা আমাকে মান্য করে তাদেরকে বলুন বিচার দিবসের জন্য তোমরা তোমাদের কৃতকর্মের উপর অতিরিক্ত মাত্রায় ভরসা করো না আমার বান্দাকে আমি শাস্তি দেওয়ার ইচ্ছা করলে আমি তার আমল নামা নিষ্পত্তি করবো না তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আপনার উন্মতের মধ্যে যারা আমাকে অমান্য করে তাদেরকে বলুন তারা যেন হতাশ না হয় কেননা আমি ইচ্ছা করলে অনেক বড় গুণাহ ক্ষমা করে দিই আব্দুর আজিজ ইবনে আবু রাউবাদ বলেন আল্লাহ দাউদ আলহিউসাল্লামকে এই বলে উৎসাহিত করেন সুখবর দাউ গুণাগারদের আর সাদাকা গুনাকারীদের সতর্ক কর বিস্ময়কর দাউদ বলেন হে আল্লাহ আমি কেন গুণাগারদের সুসংবাদ এবং সাদাকা দানকারীদের সতর্ক করব। তিনি উত্তর দিলেন গুণাগারদের এই সুখবর দিন যে এমন কোনো নিদারণ গুণাহ আমি খুঁজে পাইনি যা ক্ষমার অযোগ্য এবং তাদেরকে সতর্ক করুন যারা এমনভাবে সাদাকা দেয় যে এমন কোনো বান্দা নেই যার উপর আমি আমার বিচার ও রায় পরিমাণ করে দেই তারা ছাড়া সে ধ্বংস হয়ে যাবে এমনি ওয়াইনাহ বলেন সুবিবেচনা বলতে এখানে বোঝানো হয়ে মন্দ কাজগুলোকে পুঙ্খানু পুঙ্খানো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এমনভাবে অতিক্রম করানো যেন কোনো কিছু অবশিষ্ট না থাকে এমনি ইয়াজিদ বলেন কঠিন হিসাব হলো সেটা যেখানে কোনো ক্ষমা নেই আর সহজ হিসাব হলো সেটা যেখানে একজনের গুনাহগুলো ক্ষমা করা হয় আর ভালো কাজগুলো গ্রহণ করা হয় সবগুলোর বিবরণ থেকে দেখা যায় ক্ষমাশীলতা দয়া ও ভুল উপেক্ষা ছাড়া বান্দা সফল হতে পারবে না এখানে আরও দেখা যায় বান্দা নিশ্চিতভাবে ধ্বংস হবে যদি আল্লাহ পুরোপুরি ন্যায়সঙ্গতভাবে বিহিত করেন